আয়সা রবদিল্লা তাল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন সেই মহান সত্তার শপথ যিনি তাকে অর্থাৎ নবী সাল্লামকে উঠিয়ে নিয়েছেন আল্লাহর সান্নিধ্যে যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি দুরাকাত সালাদ কখনোই ছাড়েননি আর সালাতে দাঁড়ানো যখন তার পক্ষে সম্ভব হয়নি তখনই তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন তিনি তার এ সালাদ অধিকাংশ সময় বসে বসেই আদায় করতেন আয়সা আর আনহা এ সালাদ দ্বারা আসরের পরবর্তী দুরাকাতের কথা বুঝিয়েছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম এই দুরাকাত সালাত আদায় করতেন তবে উম্মতের উপর বোঝা হয়ে পড়ার আশঙ্কায় তা মসজিদে আদায় করতেন না কেননা উম্মতের জন্য যা সহজ হয় তাই তার কাম্য ছিল